আলহামদুলিল্লাহ ওসলাতাম আলসাইদিন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাল্লাম ফিলিস্তিন পবিত্র এবং বরকতময় একটি ভূমির নাম এর কথা কুরআনে বহু স্থানে উল্লেখ করা হয়েছে পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বর্কত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল আল সোমতা ফিলিস্তিনের এই ভূমিকে আল আকসা মসজিদকে বর্কতময় ভূমির অন্তর্ভুক্ত করেছেন এবং মৌসা আল্লাহ ইসলামের কঙ্কে তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করোনা অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে মুসা আলাহি সাল্লামের কমের জন্য আলাসু মোহাম্মতালা তাদেরকে ফিরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং পরবর্তীতে অত্যাচারী সম্প্রদায়ের হাত থেকে উদ্ধারের জন্য আলাস মোহাম্মতাল্লাহ চূড়ান্তভাবে তাদের উপর জিহাদের বিধানকে নাজিল করেন এবং জানিয়ে দেন পবিত্র ভূমি বিজয় করতে হলে বায়তুল মাকদিস বিজয় করতে হলে তাদেরকে সেখানে অত্যাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে এবং এ কারণেই মুসা আলাহিসাল্লাম বলেছিলেন হে আমার সম্প্রদায় পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সাহাবা এবং তাবেইন তারা উদারভাবে এই পবিত্র ভূমির জন্য রক্ত বিলিয়ে দিতে কার করেননি এবং আজও বর্তমান পৃথিবীতেও ফিলিস্তিনের মুসলিমরা রক্ত দিয়ে যাচ্ছে এবং আমরা আজকে যে সময় নিয়ে কথা বলতে যাচ্ছি সে সময়েও অর্থাৎ সালাহদিন আইউবি রাহিমাহল্লা তার সময়ের মুসলিমরাও এই ভূমির জন্য রক্ত ঝড়িয়েছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর প্রায় পাঁচশত বছর পর উম্মার অবস্থা অনেকটাই বদলে গেল পরিবর্তিত হয়ে গেল এক সময়ের দুনিয়ার তাবত রাষ্ট্রগুলো যে মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত যখন মুসলিমদেরকে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এমন একটি অবস্থায় রেখে গেলেন যে অল্প কয়েক বছরের মধ্যে তারা হয়ে গেল দুনিয়ার একমাত্র পরাশক্তি সুপার পাওয়ার সেই জাতির নেতা মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের মৃত্যুর পাঁচশত বছর পরের ঘটনা আমরা আজকে বলছি সেই জাতির নেতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পাঁচশো বছর পর উম্মার অবস্থা অনেকটাই পরিবর্তিত হয়ে গেল এবং ঠিক যেন তলানিতে এসে ঠেকেছিল অধপতনের শেষ সীমানায় এসে ঠেকেছিল অনেকটাই বর্তমান সময়ের মুসলিম হোম্মার মতো সুবহান আমরা যদি ইতিহাস পড়ি তাহলে এই মিল এবং সামঞ্জস্য একেবারে অবাক করে দেওয়ার মতো সালাহিনুবি রাহিমাল্লাহ তার সময়ের মুসলিমদের দুরবস্থার সত্ত্বেও যদি আল্লা সুবাহতওয়াল্লাহ তাদেরকে বিজয় দান করতে পারেন তাহলে আল্লা সুবহাম তাল্লাহ আমাদেরকেও আমাদের অধপথিত অবস্থার সত্ত্বেও বিজয় দান করতে পারেন जदि जानी विजय की सबकर पक्ष प्रबल पर महाज्ञानी विजय एकम्र आल्ला पक्ष हाथे अब्बास उम खीफा শাসনের পর পাঁচশো বছর অতিক্রান্ত হয়েছে এবং চারশো বিরানব্বই হিজড়িতে খ্রিস্টান দলে দলে মুসলিম ভূমিতে প্রবেশ করতে শুরু করলো ইংরেজি এক সালে তারা বাইতুল মাকদিস দখল করে নিল ফিলিস্তিন দখল করে নিল এবং তাদের বর্বরতার শিকার হয়ে ফিলিস্তিনে সত্তর হাজার মুসলিম নির্মমভাবে গণহত্যার শিকার হলো এমনকি শিশুরাও তাদের হাত থেকে রেহাই পেল না শামের ভূমি থেকে খ্রিস্টানদেরকে বিতরণ করার পাঁচশো বছরের ক্ষোভ তারা ফিলিস্তিনে সত্তর হাজার মুসলিমকে গণহত্যার মাধ্যমে তুলে নেওয়ার চেষ্টা করলো কিন্তু এই পাঁচশো বছর সময় পর্যন্ত কেন তারা আক্রমণ করার সাহস দেখাতে পারেনি কারণ এই সময়টি মুসলিমরা একতাবদ্ধ অবস্থায় ছিল এবং খলিফার নেতৃত্বে মুসলিমরা প্রতি বছর নিয়মিতভাবে লাগাতার তারা জিহাদে ছিলেন যার কারণে শত্রুরা মুসলিম ভূমিতে প্রবেশ করার দুঃসাহস দেখাতে পারেনি কিন্তু পাঁচশো বছর পর যখন ইংরেজি এগারো শতাব্দী তখন মুসলিমদের পতন যুগ এবং একজন খ্রিস্টান ঐতিহাসিক তিনি উল্লেখ করেছেন যে সেই সময়ে ক্রুসিডাররা কত সহজভাবে মুসলিমদের ভূমিতে প্রবেশ করছিল তিনি বলেন ক্রুসিডাররা এসব দেশে মুসলিমদের ভূমিতে এত সহজে প্রবেশ করছিল এত সহজে ঢুকে পড়েছিল যেমন পুরনো একটি খণ্ডের ভেতর পুরনো একটি কাঠের টুকরার ভিতর খুব সহজে পেরেক ঢুকানো হয় স্বল্প সময়ের জন্য এরূপ মনে হচ্ছিল যে তারা হয়তো ইসলামের বৃক্ষকে ইসলামের আমুল কাণ্ড তার উপরে ফেলে দিয়ে একেবারে তুলোর মতো উড়িয়ে দেবে এতটাই দুর্বল অবস্থা ছিল সেই সময় মুসলিমদের এবং ফিলিস্তিনের সেই গণহত্যা সম্পর্কে ঐতিহাসিক আবুল ফিদা হামাবি তিনি উল্লেখ করেছেন বাইতুল মাদ্দিসে বিজয়ী বেশি প্রবেশ করার পর ক্রুসের যোদ্ধারা এমনভাবে বাইকের হত্যাকাণ্ড চালিয়েছিল যে সব ক্রুসের যোদ্ধা যারা ঘোড়ায় চড়ে মসজিদে ওমর। অমরাজতলান্নর মসজিদ যেখানে তিনি সাহাবিদের সময় অমরাজুদাহ আলাক্সা মসজিদ বিজয় করার পর যেখানে সালাদ আদায় করেছিলেন সেখানে পরবর্তীতে একটি মসজিদ নির্মাণ হয়েছিল মসজিদে ওমর কুশের যোদ্ধারা ঘোড়ায় চড়ে সেই মসজিদে ওমরে প্রবেশ করেছিল এবং এমনভাবে তারা গণহত্যা চালিয়েছিল তাদের ঘোরার হাটু পর্যন্ত মুসলিমদের রক্তের বন্যায় ডুবে গিয়েছিল বাচ্চা শিশুদেরকে পায়ে ধরে দেয়ালে আছরে হত্যা করা হয়েছিল দেয়ালে আছার দিয়ে শিশুদেরকে হত্যা করা হয়েছিল অথবা প্রাতিরের উপর থেকে চক্রাকারে ঘুরিয়ে তাদেরকে বাইরে নিক্ষেপ করা হতো এমনকি ইহুদিদেরকেও সিনাকের মধ্যে সংকটময় প্রায় পাঁচশো বছর পর চারশো ইংরেজি আর চারশো বিরানব্বই হিজরি সনে সেই সময়ের মুসলিম উম্মাহ ছিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত একাধিক রাষ্ট্র রাজা বাদশাহ নেতাদের বিভক্ত বর্তমানে যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে তার চেয়েও অনেক বেশি ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা নিয়ে এক একজন ব্যক্তি নিজেদেরকে বাদশাহ রাজা দাবি করে বসেছিল এই বিভক্তি এত বেশি ছিল যে কিছু কিছু নেতা শুধুমাত্র একটিমাত্র শহর দখল করেছিল শুধুমাত্র একটি শহর শাসন করত অথচ নিজেদেরকে নিজেরা খলিফা বলে দাবি করত। এই ধরনের নামমাত্র গায়ে মানে না আপনি মরল টাইপ নেতারা শুধুমাত্র জিহাদকে পরিত্যাগ করেই খান্ত ছিল না বরং তারা মুসলিমদের বিরুদ্ধে ক্রুসিডারদের সাহায্য করছিল নিজেদের মুসলিম ভাইদের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করেছিল এবং ফিলিস্তিনকে ক্রুসিডারদের হাতে তুলে দিয়েছিল আর বিনিময়ে ক্রুসিডাররা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখত ঠিক যেমনটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি কত জঘন্য এই বিশ্বাসঘাতকতা এ কারণেই আবু বকর এবং ওমর রাদি আল্লাহালহুমা তারা বলতেন ওয়াল্লাহি আল্লাহর কসম যে কেউ জিহাদকে পরিত্যাগ করে সে হয়ে পড়ে অপমানিত অধপতিত এবং এখানে আমরা উল্লেখ করতে পারি আবু বকর রাদি আল্লাহালহু খলিফা হওয়ার পর তার সংক্ষিপ্ত ভাষণে তিনি কি বলেছিলেন তিনি বলেন ইবিন সাদের বর্ণনা অনুসারে হে জনসাধারণ জিহাদকে অবহেলা করবে না আল্লাহর রাহে জিহাদ হতে যে জাতি বিরত থাকে আল্লাহ সেই জাতিকে লাঞ্ছিত এবং অপমানিত পর্যদস্ত করে দেন এবং তাদের ভাগ্যে বিপর্যয় ঘটে এবং আবু বকর রাজি তাল্লাহু সত্যই বলেছেন যে সময়ের কথা আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি সেই সময়ের সাথে রাসুল্লাহ সাল্লামের মৃত্যুর প্রায় পাঁচশো বছর পরের অবস্থা যখন ক্রুসেরাররা মুসলিমদের ভূমিগুলো দখল করে নিচ্ছিল এবং ফিলিস্তিন আল আকসা মসজিদ মুসলিমদের প্রথম কিবলা তারা অধিকার করে রেখেছিল সেই সময়ের সাথে আমাদের বর্তমান সময়ের আরেকটি সামঞ্জস্য আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে সেই সময়ের সাথে বর্তমান সময়ে মুসলিমদের অবস্থা বর্তমান সময়ে মুসলিমরা যেভাবে বিভিন্ন ফিরকায় বিভক্ত সেই সময়েও মুসলিমদের মধ্যে বিভিন্ন ফিরকা ছিল বিদাহ ছিল সুফিবাদ শিয়াবাদ ইত্যাদি গোমরা ভ্রান্ত বাতিল মতবাদের লোকেরা নিজেদেরকে হকপন্থী বলে দাবি করত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের বিখ্যাত এবং বিশ্বের অন্যতম প্রধান সুন্নি ইসলামিক বিশ্ববিদ্যালয়টি সে সময়ে ছিল একটি শিয়া শিক্ষা প্রতিষ্ঠান এবং এত কিছুর মধ্যে মুসলিমদের নেতা সালাহদিন আইয়ুবি তিনি ঠিক জানতেন জিহাদ ফরজ হয়ে পড়ে যখন মুসলিমদের ভূমি দখল করা হয় এবং তিনি এই সত্যকে এরানোর জন্য কোনো অজুহাত খুঁজছিলেন না কারণ তিনি জানতেন জিহাদ এর মর্যাদা অতি উচ্চ এবং এটা এমন একটা ইবাদত যা আল্লাহতওয়ালা মানুষের উপর ফরজ করেছেন সলাাহউদ্দিন আইবি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশত হিজরি হিজিরি সালে একটি সামরিক ঘাঁটিতে মিলিটারি বেজে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এটা ছিল তিকৃত শহরে এবং যখন তার মা গর্ভবতী ছিলেন তখন তিনি হয়তো কখনো ভাবতেও পারেননি তার গর্ভের সন্তানটি কত বড় একজন কিংবদন্তি হয়ে উঠবেন এই মুসলিম উম্মার জন্য তার গর্ভে রয়েছে এমন এক সন্তান যা কিনা আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটি এবং তিনি স্বপ্নে দেখেছিলেন সলাহুদ্দিন আইয়ুবির মা যখন তিনি গর্ভবতী ছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে তিনি আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটি তরবারিকে ধারণ করেছেন সুফহান আল্লাহ এই স্বপ্ন সত্ত্বে পরিণত হয়েছিল এবং তার গর্ভে সন্তানের মাধ্যমে আল্লা সুবহান তাল্লাহ এই উম্মার প্রতি তার রহমতকে বরষণ করেছেন আমরা একজন কিংবদন্তির কথা বলছিলাম সালাহিন আইবির রাহিমাহুল্লার কথা আমরা আলোচনা করছি এবারে আসুন পরিচিত হওয়া যাক আরও একজন কিংবদন্তীর সাথে তিনি হচ্ছেন নূরুদ্দিন জিঙ্কি রহেমাউল্লা তিনি ছিলেন একজন হক আলেম এবং একজন বীর যোদ্ধা তিনি ছিলেন সালাউদ্দিন আইয়ুবির শিক্ষক এবং তিনি সালাউদ্দিন আইয়ুবির থেকেও বড় মাপের কিংবদন্তি ছিলেন যদিও তার নাম সবার মধ্যে এত সুপরিচিত নয় অথচ তিনি সেই ক্ষেত্রকে ময়দানকে প্রস্তুত করে রেখেছিলেন ভিত্তি স্থাপন করেছিলেন যা পরবর্তীতে সালাউদ্দিন আইউবিকে সফলতা এনে দিয়েছিল এবং তিনি ইতিহাসে বিখ্যাত হয়েছিলেন নূরুদ্দিন ক্রুষিরাদের সাথে লড়াই করছিলেন এবং আমরা জানি ক্রুষির যুদ্ধ একটা বেশ দীর্ঘ সময় ধরে চলেছিল এবং মুসলিমদের পক্ষে এই যুদ্ধে নৌরউদ্দিন গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন একদিনের ঘটনা তিনি দামাজকাসের মুসলিমদের নিয়ে একটি মসজিদের মিম্বার নির্মাণ করছিলেন এবং তিনি বলছিলেন আমরা এই মিম্বারকে আল আকসা মসজিদে নিয়ে রাখব। ইনশাআল্লাহ আমরা এই মিম্বারকে আল আকসা মসজিদে নিয়ে স্থাপন করবো ইনশাআল্লাহ অথচ তিনি ছিলেন দামাজ এবং সেই সময়ে আল আকসা মসজিদ ছিল ক্রুষিডারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে লোকেরা মনে করেছিল এটা হয়তো একটি পাগলামি নিছ কো একটা ভাবনা কেননা সেই সময় আল আকসা মসজিদ ক্রুষিডারদের হাতে বন্দি কিভাবে এই মিম্বারকে দামাজ থেকে নিয়ে আল্লা মসজিদে স্থাপন করা সম্ভব হতে পারে ঠিক যেভাবে নু আলাইসাল্লাম যখন মরুভূমির মাঝখানে বসে তার সুবিশাল নৌকা তৈরি করছিলেন লোকেরা মনে করেছিল তিনি পাগল হয়ে গেছেন মরুভূমিতে বালুর মধ্যে কোন নদী নেই বৃষ্টি নেই পানি নেই এখানে কেন নৌকা বানাতে হবে কিন্তু ইনশাল্লাহ তালা আমরা আমাদের আলোচনায় দেখতে পাব। নূর সেই ক্ষুদবার পর ঘটনা কি হয়েছিল এবং পরবর্তীতে সেই মিমবার কোথায় স্থাপন করা হয়েছিল পরিস্থিতি পরবর্তীতে যা হয়েছিল তা হচ্ছে ক্রুসেডাররা মিশর আক্রমণ করে বসলো ফিলিস্তিনের পর তারা মিশর আক্রমণ করে বসলো এবং মিশর বা ইজিপ্ট তখন ছিল একটি শিয়া অধ্যুষিত ভূমি শিয়াদের মধ্যে ফাতিমি গ্রুপরা মিশরের অধিপতি ছিল এবং তারা এতটাই ভ্রান্ত এবং গুমরাহী ছিল এমন কি বর্তমানের শিয়ারাও তাদেরকে কুফফার বলে থাকে মিশর যখন আক্রান্ত হলো ক্রুসিডারদের মাধ্যমে প্রথমে নূর উদ্দিন তাদেরকে সহযোগিতা করতে চাইছিলেন না কারণ তাদের এই ভ্রান্ত আকিদার শির্ক এবং বেদা তাদের মধ্যে ছিল এবং তারা ক্রুসিডারদেরকে সাহায্য করছিল মুসলিমদেরকে হত্যা করার জন্য কিন্তু পরবর্তীতে তিনি রাজি হলেন এবং সলাহউদ্দিন আইয়ুবিকে প্রেরণ করলেন উত্তপ্ত পরিস্থিতির শীতল করার জন্য এবং সলাহউদ্দিন আইয়ুবি কুফারদের হাত থেকে মিশরের ভূমিকে মুক্ত করলেন যখন সালাহউদ্দিন আইয়ুবি মিশরের অধিপতি নেতা হলেন তিনি জনগণের ভালোবাসা পেলেন তার ব্যক্তিত্বের কারণে মহত্বের কারণে এবং তার চরিত্রের কারণে এবং একজন সত্যিকারের নেতার যা যা গুণ থাকা দরকার সালাহউদ্দিনের মধ্যে সব গুণে বিদ্যমান ছিল এমনকি যখন তিনি ঘোষণা দিলেন আগামীকাল থেকে মিশর হবে সুন্নিদের ভূমি সবাই একমত হলো সুতরাং সালাহউদ্দিন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ছিলেন মিশরের অবিসংবাদিত নেতা সালাহউদ্দিন আইয়ুবি তার ব্যক্তিত্বের মাধ্যমে নেতা সুলভ গুণাবলীর মাধ্যমে এক রাতের মধ্যে প্রায় এক রাতের মধ্যেই একটি সম্পূর্ণ ভূখণ্ডকে শিয়া অধ্যুষিত ভূমি হতে আহলে সুন্না জামাতের ভূমিতে পরিণত করে দিলেন সালাহউদ্দিন আইয়ুবি সাময়িকভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করে দিলেন যা ছিল সেই সময়ে শিয়া মতবাদ প্রচারের কেন্দ্রবিন্দু এবং সেই সময়ে বিশ্ববিদ্যালয়টি ছিল শিয়া বিশ্ববিদ্যালয় পরবর্তীতে অস্থায়ীভাবে সালাউদ্দিন আইয়ুবি এই বিশ্ববিদ্যালয়টিকে বন্ধ করে দেন এবং মুসলিমদেরকে সঠিক আকিদা সঠিক বিশ্বাস প্রচার করার জন্য তিনি মাদ্রাসা নির্মাণ শুরু করেন মানুষদেরকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করার জন্য এবং তিনি এটা বিস্তারিতভাবে শুরু করেন যার মধ্যে ছিল আকিদা তাফসির ফিকা এবং সিরা এবং তিনি তাদেরকে বলতেন নিজেদের তাকোয়ার লেভেলকে উঁচু করতে এবং আল্লাহকে ভয় করতে তিনি তাদেরকে শিক্ষা দিলেন মুসলিমরা তখনই বিজয় লাভ করবে যখন তারা হবে তাকোয়া সম্পন্ন সংখ্যার আধিক্য কিংবা অস্ত্রের ভিত্তিতে নয় এগুলো সামান্য কিছু প্রভাবক ছাড়া আর কিছুই নয় বিজয় শুধুমাত্র আল্লাহর পক্ষ আসে এবং অন্য কোনো কারো কাছ থেকে নয় অন্য কোনো কারণে নয় এরকম একটি পরিস্থিতিতে নূরউদ্দিন জিঙ্কি রহেমাহুল্লাহ জওয়াহউদ্দিন আইয়ুবির শিক্ষক একজন মহান ইমাম মুজাহিদ আলেম এবং কিংবদন্তি তিনি মৃত্যুবরণ করলেন রহমতুল্লাহি আলাই যখন নূরউদ্দিন জিঙ্কি মৃত্যুবরণ করলেন লোকেরা আবার তিসেহারা হয়ে পড়ল এবং এরপর একটা দীর্ঘ সময়ের জন্য আর সত্যিকারের কোনো নেতা আসেননি শুধুমাত্র নাম সর্বস্ব কিছু রাজকীয় ব্যক্তিত্ব ছাড়া সিরিয়া এবং আশেপাশের পদাধিকারী প্রিন্সরা রাজকুমাররা এতটাই দুনিয়ার প্রতি আসক্ত ছিল এবং তারা এতটাই করাপ্ট বা দূষিত ছিল যে তারা দুর্নীতিগ্রস্ত ছিল এবং তারা মুসলিমদের বিরুদ্ধে ক্রুষিডারদের পক্ষে অবস্থান করছিল জনগণ যখন তাদের নেতাদের এই ধরনের বিশ্বাসঘাতকতা অবস্থা দেখল তারা একজন যোগ্য নেতার অপেক্ষায় অধীর হয়ে গেল নূরুদ্দিনের মতো একজন মহান ব্যক্তিত্ব তার প্রয়োজনীয়তা জনগণ অনুভব করছিল এবং নিজেদের নেতাদের বিশ্বাসঘাতকতা এবং তাদের সাহায্য করতে না পারার ভ্রান্ত অজুহাতে তারা বিরক্ত ছিল তারা মুসলিমদের বিরুদ্ধে কৃষিরাজদের সাহায্য করছিল ফলে জনগণ সালাউদ্দিন আইয়ুবি রাহমাউল্লার কাছে সাহায্যের আবেদন করল এবং তিনি সে সময় ছিলেন মিশরে এবং কিভাবে সালাউদ্দিন আইউবি সেই অন্তলে মুসলিমদের সাহায্য করলেন সালাহউদ্দিন আইয়ুবি মুসলিমদেরকে সাহায্য করতে শুরু করলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে এবং মুসলিমদের ঘরের শত্রুদেরকে তিনি যুদ্ধের মাধ্যমে নিধন করতে লাগলেন তিনি মুসলিমদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একত্রিত করছিলেন এবং শত্রুদের বিরুদ্ধে তাদেরকে সচেতন করছিলেন যারা ছিল নামধারী মুসলিম কিন্তু ঘরের শত্রু তাদেরকে সালাউদ্দিন আইয়ুবি বিদিত করার মাধ্যমে সহায়তা করতে লাগলেন সালাউদ্দিন আইউবি পূর্ণ দশ বছর সময় ধরে মুসলিমদের ভূমিতে লড়াই করলেন নামধারী মুসলিমদের বিরুদ্ধে এবং এরপর যখন মুসলিমদের ভূমিতে তিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন পরবর্তীতে তিনি দৃষ্টি দিলেন বায়তুল মাকলিসের দিকে সলাহউদ্দিন আইয়ুবি তার নিয়ন্ত্রণে ছিল মিশর এবং সিরিয়ার অধিকাংশ এলাকা এবং তিনি ছিলেন একজন গভর্নর এবং সেই সময়ে আব্বাসীয় খিলিফার প্রায় শেষ অবস্থা এবং খিলাফা অনেক দুর্বল হয়ে গিয়েছিল যার কারণে একজন গভর্নর হওয়ার পরেও সালাহুদ্দিন আইয়ুবি রাহিমউল্লা তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং সেই সময়ের দুর্বল আব্বাসীয় খলিফার চেয়েও অনেক শক্তিশালী ছিলেন কিন্তু এর পরও তিনি খলিফার সম্পূর্ণ অনুগত ছিলেন এবং কখনোই বিদ্রোহ করেননি এবং যে কাজের পূর্বে তিনি খলিফার অনুমতি প্রার্থনা করতেন যদিও ইচ্ছা করলে তিনি সম্পূর্ণ কর্তৃত্ব দখল করতে পারতেন এর পরও তিনি রাসুলুল্লা সাল্লা সাল্লামের রেখে যাওয়া শিক্ষার বিরুদ্ধে কোনো কাজ করতেন না সালাহউদ্দিন আইয়ুবি এমন কোনো ব্যক্তি ছিলেন না যিনি ক্ষমতা লবি ছিলেন যিনি গদি লবি ছিলেন বা ক্ষমতার কাঙ্গাল তিনি কখনোই ছিলেন না বরং তিনি পীড়িত ছিলেন এই কারণে তিনি আক্রান্ত ছিলেন মুসলিমদের করুণ অবস্থার কারণে এবং কিভাবে তিনি ইসলামের প্রচার প্রসার ঘটাবেন মুসলিমদেরকে সাহায্য করবেন তার প্রতি তিনি আগ্রহী ছিলেন এটাই ছিল তার প্রধান মনোযোগ তিনি সবসময় তার সাথে পরামর্শক উপদেষ্টা হিসেবে আলেমদের একটি গ্রুপকে তার সাথে রাখতেন প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তিনি তাদের সাথে পরামর্শ করতেন যদিও তিনি নিজেই একজন বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন সালাউদ্দিন আইবি রাহিমাউল্লাহ তিনি যখন শামের ভূমিগুলো বিজয় করা শুরু করেছিলেন তখন তিনি আবু উবায়দা রাজিউল্লা তাল্লাহ আনহুয়ের পদচিহ্নকেই যেন অনুসরণ করেছিলেন। যখন আবু উবায়দা রাজিউল্লা তালাহু তিনি সাহাবিদেরকে নিয়ে শ্যাম বিজয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবি তিনি শুরু করলেন দামাজকাস থেকে বর্তমান সিরিয়ার রাজধানী দামাজকাস থেকে তিনি তার অভিযান শুরু করলেন এবং ফিলিস্তিনে বাইতুল মাকদিসে এসে তার অভিযান শেষ হয়েছিল তিনি মুসলিমদের ভূমি প্রসারিত করতে করতে ফিলিস্তিনের দার প্রান্তে পৌঁছে গেলেন যখন তিনি মুসলিমদের ভূমি প্রসারিত করছিলেন রোমানরা ইউরোপিয়ান খ্রিস্টানরা তারা ভয়ে এতটাই ভীত ছিল সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বের কারণে এতটাই ভীত ছিল তারা সবগুলো দেশ মিলে জোট গঠন করলো ঠিক বর্তমানে যেভাবে এক আফগানিস্তানে বিয়াল্লিশটি দেশের কুফাররা অবস্থান করছে তাদের সেনাবাহিনী প্রেরণ করেছে জোট গঠন করার মাধ্যমে ঠিক সেভাবেই সালাহদিন আইয়ুবির মাধ্যমে মুসলিমরা যখন সংঘবদ্ধ হয়েছিল রোমানরা ইউরোপিয়ান খ্রিস্টানরা এতটাই আতঙ্কিত হলো তারা সবগুলো দেশ মিলে জোট গঠন করলো একমাত্র সালাহদিন আইউবির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সবগুলো কাফির রাজা একত্রিত হলো ব্রিটেন থেকে শুরু করে জার্মানি পর্যন্ত ফ্রান্স সবাই একত্রিত হয়ে সেনাবাহিনী গঠন করল মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু তারা অল্পই জানত যদিও তারা দীর্ঘদিন ধরে এই ক্রুশের যুদ্ধ চালিয়ে আসছে মুসলিমদেরকে বিভিন্নভাবে হত্যা করছে নির্যাতন করছে কিন্তু এবারে তারা খুব অল্পই জানত এবার তারা যুদ্ধ করতে যাচ্ছে আগের মতো বিভ্রান্ত মুসলিমদের বিরুদ্ধে নয় এই মুসলিমরা সত্যিকারভাবেই ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং তারা সত্যিই আল্লাহ মোহামতাল্লাহকে আনুগত্য করেছিলেন। যিনি আনুগত্যের যোগ্য এবং এ কারণে তাদের সাথে ছিল আল্লাহ এবং এর ফলে তাদেরকে পরাজিত করা সম্ভব হতে পারে না সালাউদ্দিন এবং এরপর সবাই মিলে দোয়া করছেন একদিন তিনি দেখলেন তার সৈন্যরা ঘুমিয়ে রাত কাটাচ্ছে তিনি তাদেরকে ডাকলেন এবং বললেন ওঠো সবাই আল্লাহর জন্য অশ্রু ছড়াও বল্লাহি লিম যদি আমরা পরাজিত হই তাহলে হবো তোমাদের জন্য সবাই ওঠো আল্লাহ সুমাতার জন্য অস্ত্র ঝরাও যদি আমরা পরাজিত হই তাহলে সেটা তোমাদের জন্যই হবে সুহান আল্লাহ এটা শুধুমাত্র তারা ঘুমাচ্ছিল বলে কেন তারা তাহাজুদ আদায় করছে না কেন তারা দোয়া করছে না এই অবস্থার সাথে যদি আমরা আমাদের বর্তমান অবস্থাকে তুলনা করি আমরা উম্মার বর্তমান দুর্দশার বিষয়টি সহজেই অনুধাবন করতে পারব আমাদের অধিকাংশ লোক যারা মুসলিম বলে যেদেরকে দাবি করে থাকে এদের অধিকাংশই ফরোজ সালাতের প্রতি উদাসীন তাহাজুদ কিয়াম সুন্নাহ এগুলো তো ও পরবর্তী বিষয় অথচ সালাহুদ্দিন আইবি রাহম বিজয়ের ক্ষেত্রে ইবাদতের গুরুত্বকেই সবার উপরে তুলে ধরেছেন কারণ আমরা বলেছি বিজয় কখনোই সংখ্যা প্রযুক্তি বা অন্য কোনো উৎস থেকে আসে না বিজয় আসে আল্লা সুবাহাল্লার পক্ষ থেকে যখন আপনি উম্মার বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করবেন সমাধানের পথ খুঁজবেন তখন এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি সেই সময়ে ক্রুসিডারদের আধিপত্য অহংকার কত দূর চলে গিয়েছিল এই ঘটনাটি উল্লেখ করলে আমরা বুঝতে পারবো তৎকালীন সময়ে যারা ফিলিস্তিন দখল করে রেখেছিল তারা কতটা উদ্ধত অহংকারী এবং তাদের এই মানসিকতা ছিল অসুস্থ বিকৃত মানসিকতা ঠিক বর্তমানে যারা মুসলিমদের ভূমিগুলো দখল করে রাখছে এবং মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে একই ধরনের লোকেরা সেই সময়েও ছিল এরা যেন ঠিক সেই সময় লোকদেরই প্রতিনিধি তাদের সবার মানসিকতা একই তাদের সবার পরিচয় একই তারা সবাই আল্লাহর শত্রু কুফফারদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল রেজিনাল শ্যাটেলন সে ছিল বিকৃত অসুস্থ মানসিকতার একজন ব্যক্তি সে কসম করে বলল যে সে কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে এবং সে মাটি থেকে বের করবে এমন কি এই কথাটি বলাও কঠিন সে মাটি থেকে বের করবে উটের রাখালের দেহকে এর মাধ্যমে সে ইঙ্গিত করছিল সম্মানিত রাসুল মুহাম্মদ আল মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের দিকে সে ব্যক্তিটি ঘোষণা দিল যে মুসলিমদের ভূমি থেকে রাসুলুল্লাহ সাল্লাহু ইসলামের দেহ সে চুরি করে নিয়ে আসবে এবং তার প্রাসাদে নিয়ে যাবে এবং এরপর টাকার বিনিময়ে মুসলিমদেরকে সেই দেহ সে দেখাবে যখন সালাউদ্দিন আয়ুবী রাহেমাল্লাহ এই বিকৃত অসুস্থ ঘোষণার কথা শুনলেন তিনি তার তরবারি তুলে ধরলেন সোজা আসমানের দিকে এবং বললেন ওল্লাহি আমি নিজে তাকে হত্যা করতে চাই এবং তিনি কথা বলছিলেন এটা প্রতিফলিত করে রাসুল উহ সাল্লাহিস্লামের প্রতি তার ভালোবাসা কত গভীর ছিল এবং তিনি কত সম্মান করতেন রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের ইজ্জতকে তিনি তাকে পাকড়াও করার জন্য একটি রেজিমেন্ট গঠন করলেন এবং তারা তাকে পাকড়াও করল তারা তাদেরকে ধরে নিয়ে মদিনায় চলে আসলো এবং ঠিক সেখানে তাদের শিরোচ্ছেদ করা হলো কিন্তু এর মধ্যেই রেজিনাল স্যাটেলন সে আত্মগোপন করেছিল এবং সে পলায়ন করতে সক্ষম হলো সালাউদ্দিন আইউব্রাহিমউল্লাহ ফিলিস্তিনের দিকে তার চূড়ান্ত অভিযানের জন্য অগ্রসর হচ্ছে লাগলেন অনেক ভূমি জয় করার পর এবারে তারা তৈরি হাজার হাজার মুসলিম তারা এবার তৈরি আল্লাহ সুহামদার জন্য জিহাদ করার জন্য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 তারপর যে ব্যক্তি আল্লাহর পথে লড়বে এবং মারা যাবে অথবা বিজয়ী হবে তাকে নিশ্চয়ই আমি মহাপুস্কার দান করব ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহি ওয়াল মুস্তাদআফীনা মিন আর-রিজাল ওয়ান-নিসা ওয়াল-উলদানাল্লাযীনা ইয়াকুলুন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 তোমাদের কি হলো তোমরা আল্লাহর পথে অসহায় নর নারী ও শিশুদের জন্য লড়বে না যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে ता फरिया करे रब य जनपद बर करिए जाओ जार अधिबीरा सालेम ए तुम्हार पक्ष बंधु अभिभावक और सहाजकारी तैरी दा ईमान पथ अवलम्बन करा आल्लर पथे लड़ाई करा कफुरे पथ अवलम्बन करा लड़ाई कर पथे क অবস্থিত সালাহিন আইবি এবং তার বাহিনী মোকাবেলা করতে শুরু করলেন যে বাহিনীর বিপক্ষে যারা লড়াই করছিলেন তা ছিল সংখ্যায় অত্যন্ত বিশাল কিন্তু এটা তাদেরকে মোটেও বিচলিত করেন তারা জানতেন সাহায্য এবং বিজয় আল্লাহ ছাড়া আর কোনো শুরু আসেনা আসে না সংখ্যা ভূগোল এগুলো গণনা করার বিষয় নয় আল্লাহর বিজয় প্রদানের ইচ্ছা কাজেই যদি একদিকে সারা পৃথিবী একত্রিত হয় অথচ আলোচনা তা আমাদের জন্য বিজয়কে নির্ধারিত করে থাকেন তাহলে নিঃসন্দেহে বিজয় ছাড়া আর কোনো ফলাফল ঘটবে না সওয়াহ উদ্দিন কোনো ধরনের আপোষ করলেন না তিনি কোনো ধরনের বোকামি করেননি তিনি বর্তমান সময়ে বিশ্বাসঘাতক গাদ্দার শাসকদের মতো কুফ্বারদেরকে খুশি করার জন্য তাদের সাথে কোলাকুলি আলিঙ্গন করেননি কিংবা তাদের সাথে বসে বসে চা বিস্কুট খাননি কিংবা তাদেরকে সোনার মেডেল উপহার দেননি যেভাবে বারাক ওবামাকে সোনার মেডেল পরিয়ে দেওয়া হয়েছে তিনি কোনো শান্তি চুক্তি নিয়ে আলোচনায়ও তাদের সাথে বসেননি তিনি একমাত্র জানতেন যে বিষয়টি মুসলিমদের সাথে কুফবারদের সমঝোতা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে যখন কুফ্ফাররা মুসলিমদের ভূমি দখল করে নেয় তখন তাদের আর আমাদের মধ্যে তরবারি ছাড়া আর কোনো বাধা থাকে না একমাত্র তরবারি উভয় দলের সমস্ত বিষয়ের নিষ্পত্তি ঘটাতে পারে সমাধান করতে পারে সালাহদিন আইউবি রাহিমউল্লাহ তার উপদেষ্টারা পরামর্শ দিলেন সহজভাবে যুদ্ধের দিকে অগ্রসর হতে তারা প্রথমে কুশিরারদের কেল্লা অবরোধ ঘেরাও করার পক্ষে মত দিলেন মুখোমুখি লড়াই না করার জন্য এবং অবরোধ করাই ছিল তাদের প্রথম পছন্দ কিন্তু সালাহিনুবি রাহমেহল্লাহ তিনি চেয়েছিলেন বিপরীত তার মত ছিল সরাসরি যুদ্ধ এবং তার লক্ষ্য ছিল আরও বড় উচ্চ আকাঙ্ক্ষা যদিও এটা ছিল আরও বেশি ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক এবং তিনি তাদের সাথে মুখোমুখি যুদ্ধ করতেই পছন্দ করলেন তিনি চাচ্ছিলেন একটি সিদ্ধান্তকর চূড়ান্ত যুদ্ধ চূড়ান্ত ফলাফলের মাধ্যমে তিনি বাইতুল মাকদিস বিজয় করতে চাইছিলেন তিনি মুজাহিদিনদের উদ্দেশ্যে বললেন হে আমার ভাইয়েরা কিতাল করো তোমাদের রবকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ সহামাতলাকে খুশি করার উদ্দেশ্যে তোমরা কিতাল করো আমাকে খুশি করার জন্য নয় লড়াই করো কিন্তু উদ্দেশ্যে হবে শুধুমাত্র আল্লাহর জন্য অন্য কোন কারণে নয় ক্রুশিডাররা নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যারিকেড সৃষ্টি করে নিল এবং তারা খুবই নিরাপদ স্থানে ছিল কাজে সালাহিনুবি তার বাছাইকৃত মিলিটারি জিনিয়াসদেরকে ব্যবহার করলেন চৌকো যোদ্ধাদেরকে ব্যবহার করলেন কুসিডারদের নিরাপত্তা বলয় ভেঙে দেওয়ার জন্য তিনি ক্রুষিডারদের একটি দুর্গ অবরোধ করলেন যেখানে তাদের নারী এবং শিশুরা ছিল এবং সেই স্থানের পিছন দিকে ছিল সমুদ্র ক্রুষিডাররা ধারণা করল একটিবার আক্রমণ করেই তারা সালাহদিন আইয়ুবি এবং তার বাহিনীকে সমুদ্রে ছুঁড়ে ফেলতে পারবে এবং অতি সহজেই তাদেরকে পরাজিত করা সম্ভব হবে ক্রুষিডাররা সালাহদিন আইউবকে ধ্বংস করে দেওয়ার জন্য যাত্রা শুরু করল এবং সালাহউদ্দিন আইয়ুবি তিনি ছিলেন অত্যন্ত সুকৌশলী সেনাপতি এবং তিনি ঠিক এটাই চেয়েছিলেন তিনি কৌশলগতভাবে নিজে পছন্দ করে এই অবস্থানকে বেছে নিয়েছিলেন এবং তিনি মুসলিম তীরন্দাজদেরকে মোতায়েন করে রেখেছিলেন পথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং তিনি এই পথের সমস্ত কুয়োগুলোর পানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন যাতে ক্রুষিডাররা পানির কোনো উৎস না পায় ক্রুষিডারদের মার্চ শুরু হলো সমুদ্র অভিমুখে সলাাহউদ্দিন আইয়বী এবং তার বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং তারা একটি কাঠের টুকরাকে সাথে নিয়ে তাদের যাত্রা শুরু করলো যার নাম তারা দিয়েছিল ট্রু ক্রস এটা তাদের নিকট একটা গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন ছিল তারা মনে করেছিল সাইদিন ইসা আল্লাহামকে এই কাঠের টুকরাতেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল আউজ এবং তারা মনে করত যেখানেই তারা এই কাঠের ক্রুশকে নিয়ে যাবে সেখানে অবশ্যই তারা বিজয়ী হবে কাজেই তারা যখন যাত্রা শুরু করলো মুজাহিদিন তীরন্দাজরা তারা তাদের নির্ধারিত স্থান হতে আক্রমণ করলেন এবং তারা কুসিডারদের এমনভাবে কুক্রে দিল যে পথ ছিল মাত্র আট ঘন্টার দূরত্ব সেই পথে রক্তের বন্যা বয়ে গেল আকাশ থেকে শত শত তীর এসে তাদেরকে বিদ্ধ করছিল এবং আল্লাহ সুমতালার শত্রুরা মুসলিমদের হাতে ধ্বংস হচ্ছিল লড়াইয়ের ময়দানে সালাহিনুবির রহমাল্লাহ আদেশ দিলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসগুলো পাঠ করতে এবং এর মাধ্যমে মুসলিমদেরকে মুজাহিদ্দিনদেরকে উজ্জীবিত করতে এবং তিনি এর থেকে রাসুল্লাহ সাল্লা স্লামের হাদিস থেকে তিনি বরকত লাভ করতে আগ্রহী ছিলেন ঠিক যেভাবে সাহাবারা রাসুল্লাহ সাল্লাহিস্লামের অজুর সময়ে ঝরে পড়া পানি থেকেও বরকত লাভের জন্য নিজেরা সেই পানি গিয়ে নিজেদের গায়ে মাখত ঠিক তেমনিভাবে সালাহদিন আইয়ুবি রাসুল্লাহ সাল্লাহামের হাদিসগুলোকে করার মাধ্যমে নিজেদেরকে উজ্জীবিত রাখতে চাইছিলেন এবং এটাই হচ্ছে পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য আমরা যদি আমাদের সময়ের মানুষদের মধ্যে और सलाहुद्दीन आईबी रेहमेल्लारे तुलना करार चेष्टा करी निकट पार्थक्यटा अत्यंत स्पष्ट होिहद के कुफार और मुस्लिम मध्य समझोतार एकम्र माध्यम हिसेबी व्यवहार कर दूषित जे समस्त मतबद मुस्लिम मध्य प्रवेश करिए देा होूषित मानव रचित मतबाद राजनीति और डेमोक्रेसि के व्यवहार करी कु कुवार मुस्लिम मध्य समझोता करार्जन এবং উম্মার এই দুরবস্থার অন্যতম কারণ বর্তমানে সালাহুদ্দিন আয়ুবি রাহেমাহলার মতো মানুষদের অত্যন্ত অভাব এবং তার মতো তা কোয়া মানুষদের অভাবের কারণেই মুসলিম উম্মার বর্তমানে এই দুরবস্থা যখন কুফ্বাররা একেবারে সামনাসামনি চলে আসলো আল্লাহ সুহামতাল্লাহ মুজাহিদ্দিনদেরকে এমনভাবে সাহায্য করলেন তারা ক্রুসিডারদের এমনভাবে দিক থেকে ঘেরাও করে ফেললেন ঐতিহাসিকরা মন্তব্য করেছেন এমনকি একটা পিঁপড়াও সেখান থেকে বের হতে পারছিল না যুদ্ধের ময়দানে রণহংকার ছিল দুইটি প্রথমটি ছিল মুসলিমদের শিবির হতে আল্লাহু আকবার। আল্লাহ আকবার। এবং দ্বিতীয়টি ছিল ক্রুষিডারদের শিবির হতে এবং সেখানে ছিল এই দীর্ঘপথ পারি দিয়ে আসায় যেখানে তাদের সমস্ত পানির উৎসগুলোকে সালাহিনুবির রহমউল্লাহ বন্ধ করে দিয়েছিলেন এই দীর্ঘপথ পাড়ি দিয়ে আসায় দ্বিতীয় শিবিরটি ছিল ক্রুষিডারদের যেখানে ছিল সব অর্ধমৃত পিপাসার্থ ব্যক্তি এক রাতের মধ্যে সালাহুদ্দিন আইয়ুবী চারশো নতুন উঠ নিয়ে আসলেন অস্ত্রে পরিপূর্ণ তীর ভর্তি করে তার বাহিনীর পক্ষে আরও ছিল পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা এবং তারা ছিল সবাই সম্পূর্ণ ফ্রেশ এবং যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত পরদিন সকালবেলা সালাহুদ্দিন আইয়ুবি এবং তার সাথে মুসলিম মুজাহিদরা কুফওয়ার ক্রুসিডারদের মুখোমুখি সালাহুদ্দিন আইয়ুবি দেখলেন বাতাস প্রবাহিত হচ্ছে ক্রুসিডারদের দিকে তারা যেখানে অবস্থান করেছে সেই দিকে বাতাস প্রবাহিত হচ্ছে এবং তিনি আরও দেখলেন বিভিন্ন লাকড়ি পরে আছে এবং লাকড়িগুলো ছিল খুবই শুকনো সালাহদিন আইবির মাথায় একটি আইডিয়া খেলে গেল তিনি বুঝতে পারলেন এই বাতাসকে কাজে লাগালে সেটা কত সুন্দর একটা কম্বিনেশন হতে পারবে সালাহুদ্দিন আইয়ুবি তিনি তার বাহিনীকে আদেশ দিলেন এই সমস্ত লাকড়িগুলো জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দিতে এবং এইগুলোকে কুফবারদের দিকে পাঠিয়ে দিতে তাদেরকে আগুন জালিয়ে জ্বালিয়ে আতঙ্কিত করে দিলেন সালাহতী এবং কালো ধোয়ায় তাদের দম বন্ধ হয়ে আসছিল এবং আতঙ্কে তাদের আত্মা এতটুকু হয়ে গিয়েছিল তারা ভাবছিল যে কোনো মুহূর্তে মুসলিমরা তাদের উপর অতর্কিত আক্রমণ করতে পারবে এবং মুসলিমরা কুরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন যেখানে আল্লাহ সুহ বলছেন এবং এটা আমাদের দায়িত্ব মুসলিমদেরকে সাহায্য করা সালাহুদ্দিন তাদের উপর চূড়ান্ত আঘাত হাতে চাইলেন এবং তাদের উপর একটি সম্পূর্ণ রেজিমেন্টকে প্রেরণ করলেন তাদের তথাকথিত ট্রু ক্রস ছিনিয়ে নেওয়ার জন্য এবং এর মাধ্যমে মানসিকভাবে তাদেরকে বিপর্যস্ত করে দিলেন তারা ধারণা করেছিল এই ক্রস যতক্ষণ তাদের সাথে থাকবে তারা কোনো যুদ্ধে পরাজিত হবে কিন্তু শুধুমাত্র একটি রেজিমেন্ট প্রেরণ করে সালাহুদ্দিন আইয়ুবি তাদের সেই তথাকথিত এবং এটাই হচ্ছে মুসলিম এবং কুফারদের যুদ্ধের মনোবলের মধ্যে পার্থক্য মুসলিমরা যুদ্ধ করে এই কারণে কারণ আল্লাহ মোহামন্ত তাদের উপর এটাকে ফরজ করে দিয়েছেন জিহাদকে ফরজ করে দিয়েছেন মুসলিমরা ফলাফলের জন্য যুদ্ধ করেন না এবং ফলাফলের জন্য তারা নির্ভর করেন আল্লাহ সুহামতাল্লাহর উপর আল্লাহ সুহামাত যখন তাদেরকে ইচ্ছা করবেন চাইলে বিজয় দিতে পারেন কিংবা এই বিজয়কে দীর্ঘায়িতও করতে পারেন বিজয়ের আগমন দীর্ঘায়িত বিলম্বিত করতে পারেন কিন্তু কুফাররা ফলাফল ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারে না এবং তারা বিভিন্ন প্রতীকী বিষয়ের উপর নির্ভর করে যুদ্ধের ফলাফলের জন্য কাজেই সালাহুদ্দিন আয়ুবি এবং মুসলিমরা যখন তাদের সেই কথিত কাঠের টুকরো ট্রু ক্রসটি ছিনিয়ে আনলেন তারা মানসিকভাবে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ুন এবং ইতিমধ্যে দীর্ঘ পথ বাড়িতে আসার কারণে হুশিরারদের বাহিনী মুমূর্ষ ব্যক্তির মতো ধুক ছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা কবর থেকে উঠে এসেছে অথচ শুরুতে তারা ছিল সংখ্যায় হাজার হাজার এবং মুসলিমরা তাদেরকে হাজারে হাজারে দুনিয়া থেকে বিদায় করে হাজার শয়তানের আউলিয়া মুসলিমদের হাতে নিহত হচ্ছিল এবং আরও বন্দী হল হাজার হাজার সালাহিনুবের রাহিমুল্লার পুত্র খুশিতে চিৎকার করে উঠলো আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে পরাজিত করেছি সালাহউদ্দিন হুঙ্কার দিলেন চুপ করো মূর্খ যতক্ষণ পর্যন্ত তাদের পতাকার পতন না হচ্ছে আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি এবং সুহান আল্লাহ সালাহিনুবি যখন তার পুত্রকে বলছিলেন চুপ করো যতক্ষণ পর্যন্ত তাদের পতাকার পতন না হচ্ছে যুদ্ধের পতাকা যতক্ষণ পর্যন্ত পতিত না হচ্ছে আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি সুহান আল্লাহ ঠিক সেই সময় ক্রুসিডারদের পতাকা সেই জায়গাটিতে পতন হয়ে গেল এবং এটা ছিল মুসলিমদের জন্য সুনিশ্চিত একটি বিজয় আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি হিত্তিনে ফিলিস্তিনের সেই হিত্তিন প্রান্তরে পাঁচশো তিরাশি এবং ইংরেজি এগারোশো সালে শোচনীয়ভাবে ক্রুসিডারদেরকে পরাজিত করে দিলেন এবং এই পরাজয়টি ছিল মূল ভিত্তি যার উপর তিনি পরবর্তীতে বাইতুল মাকদিসকে বিজয়ী করেছেন আল আকসাম মসজিদকে বিজয়ী করেছেন এবং এই পরাজয়ের মাধ্যমে তাদের শক্তি নিঃস হয়ে আসে এবং ভাগ্যের তুরন্ত ফয়সালা দ্বারা বুঝতে পারছিল এবং খ্রিস্টান ঐতিহাসিক লয়েনপুল সেই চিত্রটি এঁকেছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি কুশিরারদের সেই শোচনীয় পরাজয় সম্পর্কে বলেন এক একজন মুসলিম সৈনিক তিরিশ জনের মতো খ্রিস্টান শূন্যের প্লাটুন নিজের হাতে একজন মুসলিম তিরিশ জনের মতো খ্রিস্টান শূন্যের প্লাটুনকে নিজের হাতে বন্দী করে রেখেছিল কাবুর দড়ি দিয়ে তাদেরকে বেঁধে নিয়ে যাচ্ছিল নিহত কুসিরারদের লাশ এবং তাদের কর্তৃত হাত পায়ে এমনভাবে স্তূপ আকারে পড়েছিল যেমনভাবে পাথরের উপরে পাথর পরে থাকে স্তূপ আকারে কর্তিত কাটা হাত পায়ের খণ্ডবিখণ্ড লাশ এমনভাবে বিক্ষিপ্তভাবে মাটিতে পড়েছিল যেভাবে তরমুজের ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকে এবং এই সিদ্ধান্তকার যুদ্ধে কুশিডারদের ৩০ হাজার লোক মারা গিয়েছে বলে দীর্ঘদিন যাবৎ প্রসিদ্ধি লাভ করেছিল এখন সেই মুহূর্তে যদি আমাদের কেউ সেখানে থাকতেন তাহলে কি করতেন বিজয় এসে গেছে এটা দেখে হয়তো অনেকে খুশিতে আনন্দে লাফিয়ে উঠতেন চিৎকার করতেন নিজেদেরকে উপভোগ করা শুরু করে দিতেন কিন্তু সালাহিন একজন ধীরস্থির বিচক্ষণ ব্যক্তি বিজয় নিশ্চিত হওয়ার পর সর্বপ্রথম যেই কাজটি তিনি করলেন সেটা হচ্ছে আলহাম্মাল দরবারে শুক্রিয়া আদায় করলেন সিজ্দা করলেন দীর্ঘ একানব্বই বছর ধরে আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান প্রথম কিবলা এতদিন সেখানে ছিল কুফারদের পদচারণা তারা সেখানে কোনো আজান দেয়নি কোনো সালাদ আদায়ের ব্যবস্থা ছিল না মুসলিমদের সালাদ আদায় করার কোনো সুযোগ পর্যন্ত তারা প্রদান করেনি। এমনকি আল আকসা মসজিদকে তারা ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করছিল এবং সালাহউদ্দিন আইয়ুবি বর্তমানে যে যুদ্ধটি বিজয় লাভ করলেন সেটা হচ্ছে হিত্তিনের যুদ্ধ হিত্তিনে তিনি বিজয় লাভ করলেন কিন্তু এখনও জেরুজালেম বিজয় করা বাকি আল আকসা মসজিদ বিজয় করা এখনও বাকি রয়েছে তিনি হিত্তিন বিজয়ের পর আল্লাহতালার প্রতি সুক্রিয়াস্বরূপ সে ইস্তা আদায় করলেন এবং আল আকসা মসজিদকে বিজয় করার জন্য পথ উন্মোচিত করলেন খুব শীঘ্রই তিনি এখন যাবেন আল আকসা মসজিদকে বিজয় করার জন্য ইমাম আল জাহাবি রাহমাউল্লাহ এই তিনের যুদ্ধ সম্পর্কে বলেন খালিদ বিন ওয়ালিদ কর্তৃ কিয়ার মুখের যুদ্ধে রোমানদের বিরুদ্ধে বিজয় পর এটাই হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় বিজয় সালাহউদ্দিন তার পূর্বপুরুষদের পদচিহ্নকেই অনুসরণ করেছেন সাহাবিদের পদচিহ্নকেই তিনি অনুসরণ করেছেন মুজাহিদ সাহাবি আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদ এবং সাদ এবংকাস রাজনুম এবং অবশ্যই তিনি রাসুল্লা সাল্লা পদচিহ্নটি অনুসরণ করেছেন এবং এ কারণেই আল্লাহ তাল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন মুসলিমরা কৃষিডারদের এত বিপুল সংখ্যাকে হত্যা করেছিলেন এবং এত বিপুল সংখ্যককে বন্দিও করেছিলেন যে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবেন কাসির রাহিমুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেছেন যদি কেউ নিহত ব্যক্তিদের বিপুল সংখ্যার দিকে খেয়াল করে তার মনে হবে একজন ব্যক্তিও প্রাণে বাঁচতে পারেনি তিনি আরও বলেন যদি কেউ যুদ্ধবন্দীদের বিপুল সংখ্যার খেয়াল করে তার মনে হবে একজন ব্যক্তিও হয়তো নিহত হয়নি সলাহুদ্দিন আইয়ুবি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সত্যিকারভাবেই আল্লাহকে ইবাদত করতেন ইবাদত করতেন এবং এ কারণেই আল্লাহ সহ আল্লাহ তাকে বিজয় প্রদান করেছিলেন আলেমরা এই মহান ব্যক্তির ব্যাপারে মন্তব্য করেছেন সলাহুদ্দিন আইয়ুবির ব্যাপারে তারা মন্তব্য করেছেন তিনি কখনও জামাতে সালাত আদায় করতে ভুলেননি এবং তিনি ছিলেন আবেদদের মধ্যে অন্যতম সেরা আবেদ তিনি জানতেন ময়দানে বিজয়ের জন্য শ্রেষ্ঠ প্রস্তুতি নিতে হয় ময়দানের বাইরে তিনি জিহাদের প্রস্তুতি নিতে গিয়ে অন্যান্য দায়িত্ব সম্পর্কেও কখনও বেখেয়াল ছিলেন না সালাহুদ্দিন হিত্তিন বিজয় করেছেন কিন্তু তার মিশন এখনো কমপ্লিট হয়নি তার জন্য হিত্তিন বিজয় করাই যথেষ্ট নয় তার লক্ষ্য আরও উঁচুতে এবং তিনি আল আকসা মসজিদ বিজয় না করা পর্যন্ত বিরত হবেন না তিনি সেই উদ্দেশ্যে জেরুজালেমে বাইতুল মাকদিসের দিকে রওনা হলেন কিন্তু এই মহান শহরে প্রবেশের পূর্বে খ্রিস্টানদের পক্ষ হতে তাকে একটি পত্র প্রেরণ করা হল কি ছিল সেই পত্রে তারা বলছে তারা আত্মসমর্পণ করবে কিন্তু শর্ত হল মুসলিমদেরকে শান্তিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কোনো বাহিনী বা ফোর্স নিয়ে প্রবেশ করা চলবে না কিন্তু কেন কেন তারা এত ভীত কেন তারা বলছে তারা আত্মসমর্পণ করবে কিন্তু শর্ত হলো মুসলিমদেরকে শান্তিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কোনো ফোর্স নিয়ে সেখানে প্রবেশ করা চলবে না সলাাহউদ্দিন আইবি এই পত্র লাভ করার পর জেরুজ দিকে অগ্রসর হলেন এবং যখন তিনি বুঝতে পারলেন তার নিকট স্পষ্ট হলো ক্রুসিডাররা পরাজিত হয়েছে তিনি সেখানে শক্তিসহ বাহিনী নিয়ে ফোর্স নিয়ে প্রবেশ করার সিদ্ধান্তই নিলেন একানব্বই বছর আগে এই স্থানে আল আকসা মসজিদে যে ঘটনাটি ঘটেছিল তিনি চাইলে তার স্মরণ করতে পারতেন এবং তার পুনরাবৃত্তিও করতে পারতেন এখানে একানব্বই বছর আগে নির্মমভাবে মুসলিমদেরকে পাইকারিভাবে গণহত্যা করা হয়েছিল এবং সত্তর হাজার মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল এমন কি এই হত্যাযোগ্য এত ভয়াবহ ছিল আল আকসা মসজিদ ক্রুশিটারদের ঘোরাগুলো তাদের ঘোড়াগুলোর হাটু পর্যন্ত রক্ত জমা হয়েছিল মুসলিমদের রক্ত এবং বর্তমানে সেখানেই যাচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবি এবং তার সাথে রয়েছে শক্তি এবং ফোর্স কিন্তু এই মুহূর্তে খ্রিস্টানরা মুসলিমদেরকে আবার পত্র প্রেরণ তার অবগত করল সালাহদিন আয়ুবিকে যদি তিনি ফোর্স নিয়ে জেরুজালেমে প্রবেশ করেন তাহলে সেখানকার অধিবাসী সকল মুসলিমদেরকে হত্যা করা হবে সালাহউদ্দিন আইয়ুবি মুসলিমদের রক্তের মূল্য জানতেন তিনি ওয়াদা করলেন শান্তিপূর্ণভাবেই তিনি জেরুজালেমে প্রবেশ করবেন এবং যখন তিনি নবীদের শহর আম্বিয়াদের শহর জেরুজালেমে প্রবেশ করলেন তিনি ঠিক সেভাবেই প্রবেশ করেছিলেন যেভাবে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করেছিলেন তিনি জেরুজালেমে মাথা নিচু করে বিনয়ের সাথে বিনয়ে অবনত হয়ে কিন্তু একই সাথে সম্মানের সাথে রুজালে প্রবেশ করলেন তিনি খুশিতে আনন্দে আবেগে ঝরঝর করে কাঁদতে লাগলেন তার চোখ থেকে অবিরাম অস্ত্র ঝরে পড়তে লাগল এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন সলাাহউদ্দিন আইবি এমন এক দিনে বায়তুল মগদিসে প্রবেশ করলেন যে দিনটির ব্যাপারে অনেক উলামাগণ মন্তব্য করেছেন দিনটি ছিল ইসরা আল মিরাজের দিন যেদিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন এবং তার পূর্বে আল আকসা মসজিদে এসে সালাত আদায় করেছিলেন যদিও ইসরা আল মিরাজের দিনটি ঠিক কবে এটি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এবং আপনাদের স্মরণ আছে কিনা আমাদের আলোচনার শুরু থেকে আমরা বলেছিলাম নূর উদ্দিন জিঙ্কি সালাউদ্দিন আইয়ুবি তার শিক্ষক একজন আলেম নুজাহিদ এবং একজন বড় নেতা তিনি একটি মেম্বার নির্মাণ করেছিলেন দামাসকাসে এবং তিনি বলেছিলেন যে এই মেম্বারকে নিয়ে তিনি আল্লা মসজিদে স্থাপন করবেন এবং তার সময়ের লোকেরা মনে করেছিল এটি একটি প্রলাপ মাত্র। কীভাবে এই মেম্বারকে আল্লাস মসজিদে স্থাপন করা সম্ভব হতে পারে যখন দীর্ঘ নব্বই বছর ধরে সেই মসজিদ কুশিদারদের দখলে খ্রিস্টানদের দখলে কুফারদের দখলে কিভাবে সিরিয়া থেকে এই মেম্বারকে নিয়ে আল্লাহ আকসাদ মসজিদে স্থাপন করা হতে পারে যখন সালাহদিন আইয়ুবি আল্লা বিজয় করলেন তিনি বললেন আমাকে নূরুদ্দিনের সেই মেম্বার এনে দাও এবং যে মেম্বারটি দামাসকাসের মসজিদে পঁয়তাল্লিশ বছর ধরে পড়েছিল সেই মেম্বার তিনি নিয়ে আল্লাশা মসজিদে স্থাপন করলেন এবং তার উপর দাঁড়িয়ে তিনি ক্ষুদার প্রদান করলেন সুবহান আল্লাহ আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি সালাহিনুবিকে কেন আল্লাহ সুবাহান্লাহ বিজয় প্রদান করলেন আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে এই উম্মার মধ্যে কে আছে যে নূরুদ্দিন হতে চায় এই উম্মার মধ্যে কে আছে যে সালাহুদ্দিন হতে চায় এবং আমাদেরকেই এই ভূমিকায় অবতীর্ণ হতে হবে সালাহুদ্দিন এবং নুরুদ্দিনের মতো ভূমিকায় আমাদেরকেই অবতীর্ণ হতে হবে যদি আমরা আমাদের ভূমিকা পালন না করি তাহলে আমাদের আশা করা উচিত নয় অন্য কেউ এসে আমাদেরকে বিজয়ের ফল প্রদান করবে বিজয়ের জন্য বড় নেতা প্রয়োজন কিন্তু বড় মাপের নেতা কোনো ভূমিকা রাখতে পারেন না যদি না নেতার অনুসারীরা তাকে অনুসরণ করেন এবং এই আলাকসা মসজিদ বিজয় করার ক্ষেত্রে আমরা দেখতে পাই বনি ইসরায়েলদের নেতা ছিলেন মুজা আলহ ইসলাম এবং তাকে আলো ওয়াদা প্রদান করেছিলেন তিনি তাকে বিজয় প্রদান করবেন কিন্তু শর্ত ছিল বনি ইসরায়েলিদেরকে মুসা আল্লাহ ইসলামের সাথে জিহাদ করতে হবে এবং সেক্ষেত্রে এত বড় মাপের নেতা পাওয়ার পরেও মুসা আলাই ইসলামের মতো বড়ো মাপের নেতা পাওয়ার পরেও তার অনুসারীরা কি করেছিল তারা বলেছিল যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন আমরা এখানে বসে রইলাম এবং এই কারণে আমরা দেখতে পাই যে বড়ো মাপের নেতা কোনো ভূমিকা রাখতে পারেন না যদি না নেতার অনুসারীরা তাকে অনুসরণ করেন এবং শেষ পর্যন্ত মৌস আলাহিস্লাম তিনি বনি ইসরাদের জন্য আল্লাহ আকসা মসজিদকে উন্মুক্ত করতে পারেননি এবং পরবর্তীতে ইউসা ইবনে নুন তার সময়ে দীর্ঘ সময় পর যখন আল্লাহ মোহাম্মতাল্লাহ যেই শর্তকে বিজয়ের জন্য আরোপ করেছেন সেই জিহাদকে তারা বিজয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল তখন আল্লাহ সু মোহাম্মদ আল্লাহ ইউসা ইবনে নুনের মাধ্যমে বনি ইসরাদের জন্য আল্লাহ আকসাদ মসজিদকে উন্মুক্ত করে দিয়েছিলেন এবং আমরা আলোচনা করছিলাম সালাহুদ্দিন আইয়ুবি রাহি মহল্লার ব্যাপারে তিনি জেরুজালেমে প্রবেশ করলেন এবং কাউকেই হত্যা করলেন না তিনি সমগ্র শহরের অধিবাসীদেরকে ক্ষমা করে দিলেন যদিও ইতোপূর্বে তারা বহু মুসলিমদেরকে নির্যাতন এবং হত্যা করেছিল তিনি শুধুমাত্র দুই জন প্রহরীদেরকে হত্যা করলেন যারা মুসলিমদেরকে আতঙ্কিত করে রাখত এবং আরেকজন ব্যক্তিকে তিনি বাছাই করে হত্যা করলেন সেই ব্যক্তিটি কে ছিল সেই ব্যক্তিটি ছিল রেজেনাল্ড শ্যাটেলন এবং সেই ব্যক্তিটি বলেছিল অদ্ভুত অহংকার প্রকাশ করে বলেছিল সে কিনা কবর থেকে হাতে হত্যা করার হাত ছাড়া করলেন না আপনি মুসলিমদেরকে হত্যা করতে পারেন সেক্ষেত্রে এই অপরাধের জন্য ক্ষমা পাওয়া যেতে পারে কিন্তু যখন কেউ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান নিয়ে তামাশা করবে আমরা এটাকে কোনো তামাশা হিসেবে গ্রহণ করি না এটা কোনো খেলতামাশার বস্তু নয় এক্ষেত্রে কাউকে ক্ষমা করে দেওয়ার কোনো প্রশ্ন নেই ঘটনার নিষ্পত্তি ঘটলো একমাত্র সেই ব্যক্তির শিরচ্ছেদ করার মাধ্যমে সালাহউদ্দিন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ অধিকার করলেন তিনি শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন কিন্তু কুফ্ফাররা যেভাবে মুসলিমদেরকে গণহত্যা করেছিল তিনি খ্রিস্টারদেরকে সেভাবে হত্যা করলেন না তিনি তাদেরকে শান্তি ছেড়ে দিলেন তিনি তারা যেভাবে মুসলিমদের সত্তর হাজারজনকে হত্যা করেছিল তিনি তাদেরকে হত্যা করলেন না তারা যেভাবে মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছিল তিনি তাদের নারীদেরকে ধর্ষণ করলেন না তিনি তাদের জন্য ফিলিস্তিনকে তাদের জাহান নামে পরিণত করে দিলেন না অথচ বহু বছর আগে তারা যখন ক্ষমতাধর ছিল তারা মুসলিমদের সাথে এর বিপরীত আচরণটি করেছিল সালাউদ্দিন আয়ুবী একজন উদার মনের ব্যক্তি ছিলেন এবং আক্ষরিক অর্থেই তিনি তাদের সবাইকে সবাইকে মুক্ত করে দিলেন মহিলারা সালাউদ্দিন আয়ুবির কাছে এসে সাহায্যের আবেদন করত এবং তিনি তাদের আত্মীয়দেরকে ছেড়ে দিতেন এমন কি যদিও তারা যোদ্ধা ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অথচ সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে বিনা শর্তে ক্ষমা করে দিতেন এবং সালাহউদ্দিন আয়ুবির রাহিমুল্লার ভাই এসে সালাউদ্দিন বন্দীর জন্য আবেদন জানালেন সালাউদ্দিন তাকে সেটা প্রদান করলেন এবং সালাউদ্দিনের ভাইও তাদের সবাইকে আজাদ করে দিলেন কি তিনি সব পরিবারে বিভিন্ন মুক্ত দিতে বন্দীদের ইতিহাসে এত বেশি সংখ্যক লোককে ক্ষমা করে দেওয়া এত বড় ক্ষমা এবং উদারতার নজির বিরল যখন ইউরোপে খ্রিস্টানদের ভূমিতে কুসিডারদের ভূমিতে এই পরাজয়ের সংবাদ পৌঁছল এটা তাদেরকে একেবারে বিধ্বস্ত করেছিল এবং তারা এতটাই মানসিকভাবে আক্রান্ত হলো যখন পোপ খ্রিস্টানদের ধর্মগুরু সে এই পরাজয়ের সংবাদ শুনল আক্ষরিক অর্থেই যে স্থানে সে এই সংবাদটি শুনল ঠিক সেই স্থানে সে জায়গায় মারা গেল সেই স্থানে সে পরাজয়ের সংবাদ শুনে ঘটনাস্থলে মৃত্যুবরণ করল এই সংবাদ খ্রিস্টানদেরকে ক্রুষিটাজদেরকে এতটাই মানসিকভাবে আক্রান্ত করেছিল সুলতানের বিশ্বস্ত বন্ধু এবং সাথী কাজী বাহাউদ্দিন ইবিন সাদ্দ এই গৌরবময় বিজয় সম্পর্কে বলেছেন এটা ছিল এক বিরাট বিজয় এই পবিত্র মুহূর্তে বাইতুল মাকদিসে আলী মোলামা কামিল ফাজিল মুফাসির এবং পর্যটকদের এক বিরাট সমাবেশ ঘটেছিল লোকেরা যখন জানতে পারলো যে সমুদ্র উপকূলবর্তী এলাকা সমূহ মুসলিমরা বিজয় করে ফেলেছে তখন মিশর এবং সিরিয়া থেকে ওলামায়লে দলে বাইতুল মাকদিসের দিকে রওনা হয়ে গেলেন চারদিকে হচ্ছিল নব্বই বছর পর বাইতুল মাকদিস অনুষ্ঠিত হল এবং কুব্বাত সাখরার উপর যে ক্রুজকে তারা স্থাপন করেছিল সেটাকে নামিয়ে ফেলা হলো সে এক আশ্চর্য দৃশ্য ইসলামের বিজয় এবং আল্লাহর সাহায্য খোলা চোখে দৃষ্টিগত হচ্ছিল এবং বাইকুল মাগিস বিজয় এবং হিত্তিন রণক্ষেত্রে খ্রিস্টানদের অবমাননাকর পরাজয়ের পর গোটা ইউরোপে পুনরায় ক্রোধ এবং দীঘাংসার আগুন দাওদাউ করে চলে ওঠে তারা আবার মুসলিমদের উপরে ঝাপিয়ে পড়ে সমগ্র ইউরোপ মিলে শ্যামের মতো ছোট্ট একটি দেশের উপরে তারা আক্রমণ করে বসে বিপরীতে মোকাবেলায় ছিলেন একাকী সাল সলাউদ্দিন সুলতান সলাহউদ্দিন তার আত্মীয়বান্ধব এবং নিষ্ঠাবান মত্যাকি মুসলিমরা তারা গোটা মুসলিম বিশ্বের পক্ষ থেকে খ্রিস্টান শক্তিকে প্রতিরোধ এবং প্রতিহত করে যাচ্ছিলেন এগারোশো সালে বাইতুল মাগিস বিজয়ের পাঁচ বছর পর রক্তাক্ত যুদ্ধের পর এগারোশো সালে এসে খ্রিস্টানরা মুসলিমদের সাথে সন্ধি স্থাপন করতে বাধ্য হয় এবং পাঁচ বছরের অব্যাহত রক্তরক্ষির পর অবশেষে এই ক্রুসেড শেষ হল এগারোশো সাতাশি জুলাই মাসে হিত্তিনে মুসলিমদের বিজয়ের আগ পর্যন্ত জর্ডান নদীর পশ্চিম তীরে মুসলিমদের অধিকারে এক ইঞ্চি জায়গাও ছিল না অথচ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে যখন রমলা নামক স্থানে সন্ধি স্থাপিত হল তখন সুর থেকে শুরু করে রাফা পর্যন্ত সমুদ্র প্রকল্পবর্তী এলাকার এক চিলতে ভূখণ্ড ছাড়া গোটা দেশটাই মুসলিমদের অধিকারে চলে আসে মুসলিমদের ভূমি পুনরুদ্ধার হল এবং এই সন্ধি স্থাপনের জন্য সালাহিনের এতটুকু লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না কেননা তিনি সমগ্র মুসলিম ভূমি পুনরুদ্ধার করেছেন ক্রুশিডারদেরকে বিদায় করেছিলেন এবং এই যুদ্ধের ফলাফল কী ছিল আমরা দেখতে পাই সালাহদিনের জিহাদি প্রয়াস এবং সময়োপযোগী চেতনার ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী তিনি মুসলিমদেরকে ক্রুশিডারদের গোলামি থেকে দীর্ঘদিনের জন্য মুক্তিদান করেছিলেন আল বিজয়ের প্রায় পাঁচ বছর পর হিজরতের পাঁচশো বছর পর সলাহুদ্দিন আইবি অসুস্থ হয়ে পড়লেন তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন শাহাদাতের পিয়াশি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ছিল তার আমৃত্যু আকাঙ্ক্ষা শাহাদাতের পিয়ালা থেকে তিনি পান করতে চেয়েছিলেন অমীয় কিন্তু মৃত্যুর পিছনে তিনি সারা জীবন ছুটে চলেছেন ঠিকই কিন্তু ইসলামের ইতিহাসে অন্যান্য বীরযোদ্ধাদের মতো তিনিও শত্রুদের হাতে মরলেন না খালিদ বিন ওয়ালিদ মুসাইব বিন ওসাইর নূরুদ্দিন জিঙ্কি সহ অন্যান্য বীর যোদ্ধাদের মতো তিনিও মৃত্যুবরণ করলেন বিছানায় শুয়ে এবং আলাস ও তার জন্য এভাবেই তার তাকদীরে মৃত্যুকে নির্ধারণ করে রেখেছিলেন যে এত বড় মাপের যোদ্ধা কখনও কুফবারদের হাতে মৃত্যুবরণ করতে পারে না তিনি মৃত্যুসজ্জায় যখন অবচেতন অবস্থায় সাকরাতুল মাওতের পর্যায়ে চলে গেলেন তখন একজন কারি কারই কোরআন তিলওয়েন তাকে প্রশান্তি দেওয়ার জন্য করতে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনুদ নেই তিনি মালিকুল মুখ রাজাদের রাজা বাদশাহের বাদশাহ রাজা ধীরাজ তিনি পুত্র পবিত্র তিনি শান্তিদাতা তিনি বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি মাহাত্মের একক অধিকারী এবং তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে সিরিক করছে আল্লাহ তালা সেই সমস্ত বিষয় থেকে অনেক পবিত্র সালাহউদ্দিন আয়ুবী সংজ্ঞাহীন অবস্থায় মৃত্যুসজ্জায় পড়ে আছেন এবং কারই এই আয়াতে তিলাবত করছেন সুবহান আল্লাহ সালাহিন আয়ুবীরই সংজ্ঞাহীন অবস্থা থেকে হঠাৎ করে চেতনা ফিরে পেলেন তিনি জেগে উঠলেন এই আয়াতের তিলাওয়াত তার সংজ্ঞাহীন অবস্থা থেকে চেতনায় ফিরিয়ে আনল এবং তিনি তার শাহাদ তর্জনী উঁচু করে তুলে ধরে বললেন সাদাক্ত তুমি সত্য কথাই বলেছ তিনি আয়াতের পুনরাবৃত্তি করলেন এবং নিজেও তিলাওয়াত করলেন এবং এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন রাহিমাহুল্লাহ তা আলা আলাই এবং তার ব্যাপারে বলা হয়ে থাকে যখন তিনি মারা গেলেন তখন সারা পৃথিবীর মানুষেরা এক স্বরে কান্না করেছে এমন কি কুফ্ফাররাও এই মহান ব্যক্তিত্বের জন্য অশ্রু ঝড়িয়েছে আল্লাহ মহান তাল্লা তাকে উত্তম জান্নাত জান্নাতুল ফেরদৌস প্রদান করুন আমিন এখানে একটি বিষয় লক্ষণীয় যে মুসলিমদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একটি অবস্থায় রেখে গিয়েছিলেন যেখানে তারাই ছিল সবচেয়ে শক্তিশালী এবং অল্প সময়ের মধ্যে মুসলিমরা পারস্য কিংবা রোমান সম্রাটদেরকে পদাবনত করেছে এবং দুনিয়ার একমাত্র পরাশক্তি হিসেবে তাদের কর্তৃত্বকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কিন্তু কিভাবে মুসলিমদের পতন ঘটল এবং এখানে আমরা উল্লেখ করতে পারি সাঈদ আবুল হাসান আলী নাদবী তিনি তার অসাধারণ একটি কিতাব মুসলিমদের পতনে এই বিশ্ব কি হারালো এই শিরোনামে তিনি একটি কিতাব লিখেছেন এবং সেখানে তিনি মুসলিমদের এই পতন যুগের সূচনা কিভাবে শুরু হলো এবং মুসলিমদের এই পতনের কারণ কি এই সম্পর্কে খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন এবং তিনি ভূমিকাতে উল্লেখ করেছেন সেই অধ্যায়ের ভূমিকাটি আমরা উল্লেখ করছি তিনি লিখেছেন যে মানুষের জীবনে এমন দুইটি ব্যাপার আছে যার সঠিক মুহূর্তটি কেউ বলতে পারে না একটা সম্পর্ক মানুষের ব্যক্তি জীবনের সাথে সেটা হচ্ছে নিদ্রা আর দ্বিতীয়টি সম্পর্ক মানুষের জাতীয় জীবনের সাথে সেটা হচ্ছে তার অধোপতন একটি জাতির অধোপতন আজ পর্যন্ত কেউই বলতে পারিনি যে অমুক ব্যক্তিটি ঠিক কখন কোন মুহূর্তে নিদ্রাচ্ছন্ন হলো বা ঘুমিয়ে পড়লো এবং একইভাবে একটি জাতির পতন ঠিক কোন দিন বা কোন তারিখ থেকে শুরু হলো মানুষ কেবল তখনই তা জানতে পারে যখন সংশ্লিষ্ট ব্যক্তি বা জাতি অসার হয়ে পড়ে তবে এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি মুসলিমদের যখন এই ধরনের একটি পতন যুগের মধ্যে যখন খ্রিস্টান কুসেডাররা মুসলিমদের ভূমিতে প্রবেশ করে তাদেরকে হত্যা করছিল এরপর অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে যখন মনে যে মুসলিমরা পতনের একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছে তলানিতে পৌঁছে গেছে অল্প সময়ের মধ্যে মুসলিমরা রাতারাতি আবার উত্থান ঘটালেন কাফির সাম্রাজ্যের সাথে মুসলিম সাম্রাজ্যের একটি মূল পার্থক্য আমরা লক্ষ্য করি কাফির সাম্রাজ্যের পতন ঘটে হঠাৎ করে কিন্তু তাদের উত্থান ঘটতে দীর্ঘদিন সময় লেগে যায় ধীরে ধীরে তাদের উত্থান ঘটে অপরদিকে মুসলিমদের পতন ঘটে ধীরে ধীরে কিন্তু উত্থান রাতারাতি ঠিক যেভাবে রাশদুল্লা সাল্লু আসলাম অল্প সময়ের মধ্যেই মুসলিমদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন একইভাবে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই মুসলিমদের পতন ঘটতে দীর্ঘদিন সময় লেগেছে কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে বিপ্লব নবজাগরণ সংঘটিত হয়েছে এবং আবার মুসলিমরা সেই পতন অবস্থা থেকে উত্থানে চলে গেছে রাতারাতি উত্থান ঘটেছে কিন্তু সেই সময় সালাউদ্দিন আইবি রাহিমহল্লার সময়ে যখন কুসিডাররা মুসলিমদের ভূমিতে প্রবেশ করে সত্তর হাজার মুসলিমকে আল আকসাম মসজিদের সেই ফিলিস্তিন এলাকাতে হত্যা করেছিল সেই সংকট অত্যন্ত মারাত্মক একটা সংকট ছিল এবং উম্মার অবস্থা সেই সময়ে খুবই করুণ এবং শোচনীয় ছিল এবং বাইতুল মাকদিস বিজয় ছিল একটি প্রতীক বা একটি সিগনাল মুসলিম সাম্রাজ্যের দুর্বলতা এবং পতনের একটি ইঙ্গিত ছিল এবং একই সাথে এটা ইঙ্গিত বহন করেছিল বাইতুল মাকদিস যখন মুসলিমদের হাত থেকে খ্রিস্টানরা দখল করে নিল খ্রিস্টান বিশ্বের উত্থান এবং তাদের ক্রমবর্ধিমান শক্তির পরিচয় বহন করেছিল এবং এটা ছিল মুসলিম বিশ্বের জন্য একটি বিপদ সংকেত কারণ এরপর থেকে আমরা দেখতে পাই যে খ্রিস্টানদের দুঃসাহস এবং ধৃষ্টতা এত বেড়ে গিয়েছিল যে সামান্য একটি অঞ্চলের শাসক কীরক অঞ্চলের শাসনকর্তার রেজিনাল সে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে মক্কা এবং মদিনা আক্রমণ করবে এমনকি সে রাসুল্লা সাল্লা সাল্লামের দেহ মৃতদেহ কবর থেকে বের করার হুমকি দিয়েছিল এমনকি সে বলেছিল যে এই দেহকে সে বের করে নিয়ে আসবে তাদের দেশে নিয়ে যাবে এবং মুসলিমদেরকে বাধ্য করবে টাকার বিনিময়ে সেই দেহকে সে প্রদর্শন করে বেড়াবে আবুজুবিল্লা এতটাই দুঃসাহস তাদের বেড়ে গিয়েছিল এবং মুসলিমদের অবস্থা তলানিতে সেগেছিল এ কারণেই সাঈদ আবুল হাসান আলী নাদভি তার অসাধারণ বইটিতে উল্লেখ করেছেন যে রৃদ্দার ঘটনার পর রিদ্দা বা যখন রাসুদুল্লাহ সাল্লা ইসলামের মৃত্যুর পর আউু বকরজালোর খিলফতককালে দলে দলে বিভিন্ন অঞ্চলের মুসলিমরা মোরতাদ হয়ে যাচ্ছিল সেই সময়ে যখন একটি সংকটময় কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তিনি উল্লেখ করেন যে রৃদ্দার ঘটনার পরবর্তীতে ইসলামের ইতিহাসে এর চাইতে অর্থাৎ বাইতুল মাগিস যখন কুসিডারা দখল করে নিল সেই সময়ের চেয়ে বেশি নাজুক মুহূর্ত এবং বিপজ্জনক সময় আর দ্বিতীয়টি আসেনি কিন্তু মুসলিমদের এই পতনের কারণ কি আব্বাসীয় খিলাফা এবং তার পূর্বে ছিল মাইয়া খিলাফা এরপর হঠাৎ করে কিভাবে মুসলিমদের এত অথপতন ঘটল যেখানে মুসলিমদের ভূমিতে প্রবেশ করে কোসেরডাররা মুসলিমদেরকে হত্যা করছিল সাইদ আবুল হাসান আলী নাজবি কিতাবে তিনি পাঁচটি সুনির্দিষ্ট কারণকে উল্লেখ করেছেন এবং প্রথমত তিনি একটি সাধারণ কারণ উল্লেখ করেছেন পরবর্তীতে সেটাকে তিনি বিভক্ত করে পাঁচটি অংশে নিয়ে এসেছেন প্রথম কারণটি তিনি উল্লেখ করেছেন এক নম্বর বা প্রধান যে মূল কারণ সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে জিহাদ এবং ইজতিহাদের অভাব এ কারণেই আমরা দেখতে দেখতে পাই যে ইসলামের ইতিহাস যুগে যুগে দুইটি রঙে লেখা হয়েছে একটি রঙ লাল এবং এটা হচ্ছে শহীদদের রক্ত জিহাদ জিহাদের মাধ্যমে ইসলামের ইতিহাসকে রক্ষা করা হয়েছে উদ্ধত অহংকারী কাফেরদের থেকে এবং দ্বিতীয় রঙটি আমরা দেখতে পাই কালো আলেমদের কালির রক্তে ইলমের মাধ্যমে তারা ইসলামকে রক্ষা করেছেন এই দুইটি রঙে ইসলামের ইতিহাস রঞ্জিত হয়েছে এবং যখন আব্বাসীয় খিলাফা এবং উমাইয়া খিলাফার পরবর্তী সময়ে মুসলিমদের পথন যুগে আমরা চলে আসলাম আমরা বলেছি যে একজন ব্যক্তি যেমন জানেনা না সে কোন সময়ে ঘুমিয়ে পড়ল একটি জাতিও ঠিক সেভাবে জানে না তারা কখন অধপতনের সীমানায় পৌঁছে গেল তখনই জানতে পারে যখন সেই সংশ্লিষ্ট ব্যক্তি বা জাতিটি অসার হয়ে পড়ে এবং মুসলিমদের জন্য সেই পতনের ইন্ডিকেশন বা সূচক ছিল আল আকসা এবং বাইতুল মাকদিস ফিলিস্তিনের পবিত্র ভূমি হাতছাড়া হয়ে যাওয়া এবং সেই সময়ের শাসকদের সম্পর্কে আমরা দেখি যে তাদের মধ্যে জিহাদের কোনো প্রেরণা ছিল না রুহ ছিল না একইভাবে ইস্তিহাদের কোনো শক্তিও ছিল না অথচ পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য এই দুটি বিষয় অপরিহার্য এ কারণে সাঈদ আবুল হাসান আলী নাদবি তিনি উল্লেখ করছেন যে খুলাফায় রাশি দিনের পর ওমর ইবিন আব্দুল্লাজ রহমাউল্লাহ ছাড়া উমাইয়া এবং আব্বাসিয়া খুলিফাদের সবার অবস্থায় ছিল এই ধরনের তার কারণে মুসলিমরা ধীরে ধীরে পতনের সীমানায় পৌঁছে যাচ্ছিল এবং সুনির্দিষ্ট কিছু কারণ এক নম্বর কারণ ধর্ম এবং রাজনীতির মধ্যে একটি বিভাজন তৈরি হওয়া ধর্ম এবং রাষ্ট্রনীতি ইসলামের ক্ষেত্রে আমরা দেখতে পাই ইসলাম হচ্ছে এমন একটা দিন যে ক্ষেত্রে ইসলামের সাথে ধর্মশব্দটি আসলে মানাংসই নয় ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান দিন কিন্তু এক্ষেত্রে আমরা পার্থক্য এবং বিভাজক রেখাটি উল্লেখ করার জন্য ধর্মশব্দটি ব্যবহার করছি সেই সময়ে পরবর্তী আব্বাসিক এবং উমাইয়া খিলাফের শেষ পর্যায়ে ধর্ম এবং রাষ্ট্রনীতির মধ্যে একটি বিভাজন রেখা দেখা যায় কেননা পরবর্তী যারা শাসকগণ এসেছিলেন তারা ইলমের দিক থেকে মর্যাদার দিক থেকে বা ধর্মীয় ক্ষেত্রে এতটুকু যোগ্যতার অধিকারী ছিলেন না যে তারা তাদেরকে উলোমা একরাম বা দিনদার লোকদের সাহায্যের প্রয়োজন পড়বে না এমন ছিল না বরং তারা হুকুমত এবং রাষ্ট্রনীতিকে নিজেদের হাতে রাখেন এবং যখন তারা চেয়েছেন কিংবা নিজেদের ইচ্ছা মাফিক পরিবেশ পরিস্থিতির চাহিদা অনুযায়ী শুধুমাত্র তখনই তারা পরামর্শদাতা বা বিশেষজ্ঞ হিসেবে উলামা একোম এবং দিনদার লোকদের সাহায্য নিয়েছেন এবং যতটুকু তারা মনে করেছেন ততটুকু কবুল কবুল করেছেন এবং যখন চেয়েছেন তাদের পরামর্শকে ফেলে দিয়েছেন গ্রহণ করেননি আমল করেননি সুতরাং সেই সময়ে উমাইয়া এবং আব্বাসিয়া খিলাফার শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে রাষ্ট্রনীতি দেশ রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এটা ধর্মের তত্ত্বাবধান থেকে মুক্ত হয়ে শিকলবিহীন একটি হাতির মতো লাগাম ছাড়া হয়ে পড়ে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছিল ধর্ম এবং রাজনীতির মধ্যে একটি আলাদা রেখা তৈরি হলো বিভেদ তৈরি হলো ফলাফলস্বরূপ আমরা দেখতে পাই যে কুলাফায় রাশিদের আগে পৃথিবীর রাষ্ট্রীয় আইন কানুন এবং ব্যবস্থাপনার যে একটি অবস্থা ছিল সেই ধরনের একটি অবস্থায় মুসলিমরা ফিরে যেতে লাগলো ধর্ম দিন দিন শক্তিহীন প্রভাব প্রভাবশূন্য নিষ্প্রব হয়ে গেল অপরদিকে রাষ্ট্রনীতি তার শক্তির হাত পা শুরু করলো ধর্মের লাগাম শিথিল এবং রাষ্ট্রনীতি নিয়ন্ত্রণহীন ফলে স্বেচ্ছাচারিতা থাকলো এবং ধর্ম এবং রাষ্ট্রনীতিকে আলাদা করে তখন দিনদার লোক অপরদিকে দুনিয়াদার এবং জাগতিক আলাদা সম্প্রদায় পরিণত এবং উভয়ের মধ্যে পার্থক্য দিন দিন বৃদ্ধি পেতে লাগলো কি কোনো কোনো সময় সেটা একটি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হতো কারণ ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান যেখানে আপনি ধর্ম বা রাজনীতিকে আলাদা করতে পারবেন না রাষ্ট্রনীতিকে আলাদা করা সম্ভব নয় যদি সেটা কখনও পৃথক করে দেওয়া হয় মূলত সেটা ইসলামের ভিত্তিকে দুর্বল করে দেয় অথচ পূর্ববর্তীদের সময় সাহাবাদের সময়ে এই অবস্থা কেমন ছিল রোমানদের সাথে যুদ্ধের সময় মুসলিমদের অবস্থা এবং নেতৃত্ব সম্পর্কে একজন খ্রিস্টান পাদ্রির মন্তব্য থেকে আমরা ধারণা করতে পারি সেই সময়ে তারা কখনোই ধর্ম এবং রাজনীতি রাষ্ট্রনীতিকে পৃথক করে দেখেননি সব কিছুই দিনের অন্তর্ভুক্ত ছিল খালিদ বিনওয়ালিদের নেতৃত্বে যখন সাহাবিরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যুদ্ধের ময়দানে যখন উভয় বাহিনী মুখোমুখি অবস্থানে চলে আসলো তখন রোমান বাহিনীর মাছ থেকে একজন কালো টুপি পরা বৃদ্ধ খ্রিস্টান পাদ্রি এগিয়ে আসলো এবং সে মুসলিম বাহিনীর সামনে এসে আরবি ভাষায় প্রশ্ন করতে লাগলো তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে এসে কথা বলবে সে ধারণা করেছিল তাকে যেভাবে খ্রিস্টানদের মধ্য থেকে পাঠানো হয়েছে একজন পাদ্রী হিসাবে ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে হয়তো মুসলিমদের মধ্য থেকেও এই ধরনের পৃথক একজন ব্যক্তি যিনি ধর্মীয় বিষয় নেতৃত্ব দিচ্ছেন তিনি সামনে এসে তার সাথে আলোচনা করবেন কিন্তু ইসলামে পুরোহিততন্ত্র বা পৌরোহিত্যের কোনো নিয়ম নেই যিনি সেনাবাহিনীর কমান্ডার তিনি একই সাথে তাদের ইমাম সুতরাং খালিদ বিন ওয়ালিদ সামনে অগ্রসর হয়ে গেলেন অবাক হয়ে পাদ্রী জিজ্ঞাসা করলেন তুমি কি এই বাহিনীর কমান্ডার খালিদ উত্তরে বললেন আমি যতক্ষণ আল্লাহর আনুগত্য করব এবং রাসুলের নির্দেশিত পথে চলব ততক্ষণ পর্যন্ত তারা আমাকে নেতা হিসেবে মানবে শর্ত হিসেবে খালিদ বিন উল্লেখ করলেন আল্লাহর আনুগত্য এবং রাসুলের নির্দেশিত পথে চলা এটাই তার নেতৃত্বের কারণ এবং তিনি আরও বলেন আমি এই পথ থেকে বিস্তৃত হলে তাদের উপর আমার কোনো কমান্ড বা নেতৃত্ব থাকবে না এবং সেই সময়ে খ্রিশ্চান প্রারৃতি যে মন্তব্যটি করেছিল সেটা ছিল অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ সে মন্তব্য করে বলেছিল এই কারণেই তোমরা আমাদের উপরে বিজয় লাভ করো যখনই মুসলিমরা ধর্ম থেকে দূরে সরে গেছে দিনের মধ্যে ধর্ম এবং রাজনীতি নামে দুটি আলাদা বিভাজন রেখা সৃষ্টি করেছে মুসলিমদের পতন ঘটেছে এবং দুই নম্বর কারণ আমরা দেখতে পাই যে কারণে মুসলিমদের অধপতন ঘটেছিল সেটা হচ্ছে শাসকদের মধ্যে চাহিলিয়া সৃষ্টি হওয়া সাধারণ মানুষ যারা জনগণ তারা সাধারণত ক্ষমতাসীন ব্যক্তিদেরকে অনুসরণ করে অধিকাংশ লোক ক্ষমতাসীন ব্যক্তিদের যাদের হাতে ক্ষমতা আছে প্রভাব আছে তাদেরকে অন্ধ অনুসরণ অনুকরণ করে এবং যখন সমাজের শক্তিশালী ক্ষমতাসীল শ্রেণী শাসকদের মধ্যে জাহিলিয়া বিস্তার লাভ করে সাধারণ মানুষের মধ্যেও সেটা ব্যাপকভাবে পাইকারিভাবে মহামারী আঁকড়ে ছড়িয়ে পড়ে তারা ভালো মন্দ বিচার করে না এটা ছিল দুই নম্বর কারণ যার কারণে মুসলিমদের অধপতন ঘটলো শাসকদের মধ্যে জাহিলিয়া এবং এর প্রভাব আমরা দেখতে পাই আমর বিল মারুফ ও নাহিয়ানীল মুনকারের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়ল এবং কি এই কাজটি সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল এবং এটা বিলুপ্ত হয়ে যাওয়ার মূল কারণ ছিল যে সৎ কাজের আদেশ বা অসৎ কাজের নিষেধ এর পেছনে যদি কোনো শক্তি বা রাষ্ট্রের সমর্থন বা পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে সেটা সমাজকে নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয় এবং মুসলিমদের পতনের তিন নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইসলামের অপপ্রতিনিধিত্ব মানুষ মুসলিমদের দেখে ইসলামকে বিচার করতে চায় যদিও এই বিষয়টি ঠিক নয় যে একজন বা দুইজন বা অল্প সংখ্যক মুসলিম কী করছে সেটা দেখে ইসলামকে বিচার করা কখনোই উচিত নয় বরং সব মুসলিমের কী করা উচিত সব মুসলিমদের কী করা উচিত সেটাই হচ্ছে ইসলামের মানদণ্ড এবং মানদণ্ড হিসেবে কোরআন এবং সুন্হা রয়েছে কিন্তু সাধারণ মানুষ তারা পর্যবেক্ষকের ভূমিকাতে নিজেদেরকে উপস্থাপন করে এবং তারা মুসলিমদের দেখে ইসলামকে বিচার করতে চায় কাজেই পরবর্তী যুগে যখন মুসলিমদের মধ্যে অধঃপতন ঘটছিল ইসলামের অপপ্রতিনিধিত্ব ঘটছিল এবং এ কারণে একজন ইউরোপীয় ঐতিহাসিক তিনি উল্লেখ করেছেন ইসলামের পতন সেদিন থেকে শুরু হলো যেদিন মানুষ ওই সমস্ত লোকদের সততার ব্যাপারে তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ পোষণ করতে লাগলো যারা নতুন এই ধর্মর নতুন এই ধর্মের প্রতিনিধিত্ব করছিল চার নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যার কারণে সেই সময় মুসলিমদের পতন ঘটেছিল সেটা হচ্ছে অনর্থক দার্শনিকতা চর্চা দার্শনিক জটিলতা নিয়ে মেতে থাকা এবং সেই সময় আমরা দেখতে পাই আব্বাসিয়া খলিফার হারুন রশিদের আমলে তিনি বিভিন্ন গ্রিক সাহিত্য মূলত গ্রিক ধর্মতত্ত্ব চর্চা যেগুলো ছিল মিথিলদি বা প্রতিমাবিদ্যা সেগুলো অনুবাদের দিকে মনোযোগ দেন এবং বেশ কিছু উল্লেখযোগ্য পরিমাণ গ্রিক মিথোলজি সেগুলো অনুবাদ করা হয় এবং এগুলো মুসলিমদের আকিদের সাথে যেহেতু আরবিতে অনুবাদ করা হয়েছিল মিশ্রিত হয়ে যেতে থাকে এবং মুসলিমদের আকিদারকে দূষিত করতে থাকে এই অনর্থক দার্শনিকতা দার্শনিকতার চর্চা এর কুপ্রভাব মুসলিমদের উপর পড়ে এবং আবুল হাসান আলী নদ্বী তিনি উল্লেখ করেছেন সেই সময়ে তারা এই বিষয়গুলোর দিকে মিথোলজি বা গ্রিক থিওলজি এই বিষয়গুলোর দিকে যতগুলো যত পরিমাণ তারা মনোযোগ দিয়েছিলেন সেই পরিমাণ মনোযোগ তারা প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্সের দিকে দেননি অথচ এই বিষয়গুলোর দিকে যদি তারা মনোযোগ দিতেন তাহলে এর ফলপ্রসূ প্রভাব মুসলিমদের সমাজে পড়তে পারত এই অনর্থক দার্শনিকতা চর্চা বা এমন সব বিষয়ের চর্চা করা এমন জ্ঞান বিজ্ঞানের চর্চা করা যেটা মুসলিমদের কোনো উপকারে আসে না এই প্রসঙ্গে আমরা শায়েখ আবদুল্লাহ আজ্জম রাহিম উল্লার সুরাতওবার তাফসির থেকে একটি অংশ উল্লেখ করতে পারি তিনি উল্লেখ করেছেন যে একবার একজন ইউরোপিয়ান সে এসে শাইখ মুহাম্মদ আব্দুহুকে জিজ্ঞাসা করল যে আচ্ছা আপনারা কেন পিছনে পড়ে থাকলেন আর আমরা কেন এত উন্নতির দিকে অগ্রসর হলাম তো উত্তরে শেখ শুধুমাত্র দুইটি বাক্য বললেন তিনি বললেন তোমরা ছেড়ে দিয়েছ আমরাও ছেড়ে দিয়েছি তোমরা খ্রিস্টানরা তোমাদের ধর্মকে ছেড়ে দিয়েছ যা বিজ্ঞান বিরোধী আর আমরা আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছি যা আমাদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে এ কারণেই আমরা পশ্চাতে পড়ে আর তোমরা উন্নতির শিখরে পৌঁছেছ এই অনর্থক দার্শনিকতা চর্চা অপ্রয়োজনীয় বিদ্যার চর্চা মুসলিমদেরকে ধীরে ধীরে অধপতনের দিকে নিয়ে যাচ্ছিল এবং পঞ্চম এবং শেষ যেই কারণটি সাইদ আবু হাসান আলী নদ্বী উল্লেখ করেছেন মুসলিমদের পতনে বিশ্ব কী হারালো সেই গ্রন্থে সেটি হচ্ছে মুসলিমদের মধ্যে জাহিলিয়াতের বিস্তার শির এবং বিদাত আবার আস্তে আস্তে শেখর মিলতে শুরু করলো এবং এই পাঁচটি কারণ নিয়ে কেন এত দীর্ঘ আলোচনা করতে হলো সালাহিনবির হিত্তিন যুদ্ধ বিজয় এবং আলাক্সা বিজয় নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু ভূমিকাতেই আমরা মুসলিমদের পতনের বিভিন্ন কারণগুলো নিয়ে আলোচনা করছি এবং বিস্তারিতভাবে পাঁচটি কারণ নিয়ে আলোচনা করা এই কারণে প্রয়োজন কারণ আপনি যদি আপনার চিন্তার মাধ্যমে বা আপনার কাজের মাধ্যমে মুসলিম উম্মার জন্য অবদান রাখতে চান মুসলিম উম্মার বিজয় সাধন করতে চান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার জন্মের পূর্বে এই উম্মা কী কী অবস্থা অতিক্রম করেছে কারণ যে ব্যক্তি জানে না তার জন্মের আগে কি ঘটেছিল তাকে আজীবন শিশু হয়ে থাকতে হয় সুতরাং উম্মার বিজয় সাধনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উম্মার ইতিহাস সম্পর্কে জানা উম্মার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করা এবং পাঁচ নম্বর যে কারণটি মুসলিমদের পতন ঘটিয়েছিল সেটা হচ্ছে শির্ক এবং বিদাতের বিস্তার মুসলিমদের মধ্যে জাহিলিয়াত সম্পর্কে উদাসীনতা এবং জাহিলিয়াতের বিস্তার এবং এই কারণে ওমর উদ্দিন তিনি অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে আমার ভয় হয় সেই সব লোকদেরকে নিয়ে যারা ইসলামের শেকলের করাগুলো ছড়িয়ে দেবে ইসলামের শেকলের করাগুলো ছড়িয়ে দেবে ইত্তিত বিক্ষিপ্ত করে দেবে এবং তিনি আরও বলেন যারা ইসলামের ভেতরে লালিত পালিত হয়েছে বেড়ে উঠেছে অথচ তারা জাহিলিয়াতকে চেনে না ইসলামের ভেতরে লালিত পালিত হয়েছে বেড়ে উঠেছে কিন্তু जाहलियात के तहत चलेनामर से छड़े देवे समस्त लोक देद्लिम